মেরছি নাইনটি বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুমি এই উপন্যাসে লক্ষ্মীকর্ণ যেভাবে স্বয়ম্বর সভায় বিগ্রহপালকে অপদস্থ করার ফন্দি করেছিলেন তার সঙ্গে মিল পাওয়া যায় দ্বাদশ শতাব্দীর রাজা জয় চাঁদের তিনিও কন্যা সংযুক্তার স্বয়ম্বর সভায় পৃথ্বী রাজকে অপদস্থ করার চেষ্টা করেছিলেন দ্বাদশ শতাব্দীর পৃথ্বী চৌহান সংযুক্তার সঙ্গে এই উপন্যাসের চরিত্র বিগ্রহপাল ও যৌবনশ্রীর কিছু মিল পাওয়া যায় তুমি উপন্যাসটি আমরা নিয়েছি আনন্দ থেকে প্রকাশিত পাবলিশু অবাসের তৃতীয় খণ্ড থেকে তুমি সন্ধ্যার মেঘের আগের চারটে পর্ব ছোট্ট করে বলে দি দুই বন্ধু বিগ্রহ পাল ও অনঙ্গপাল চেদি রাজ্যে যান মহারাজ লক্ষ্মীকর্ণের মেয়ে যৌবনশ্রীকে হরণ করতে রাজকুমারী যৌবনশ্রী ও বিগ্রহপাল ভালোবেসে ফেলে একে অপরকে একই সঙ্গে রাজার গুপ্তচর লম্বদরের শালী বান্ধুলীর প্রেমে পড়ে অনুঙ্গ এদিকে যৌবনশ্রী স্বয়ম্বর সভা ভেসতে দেন বিগ্রহপাল সভায় ভীষণ গণ্ডগোলের সুযোগ নিয়ে বিগ্রহপাল ও যৌবনশ্রী একে অপরের হাত ধরে বাইরে বেরিয়ে আসেন शुरू हमी सन्धार मेघ पंचमश्री जन सभेश तक लम्बदर लक्ष्य कर राजकुमार मध्य बान्धुली ने बान्धुली राजकार निकटतम सखी से नहीं, नहीं क्यों कल লম্বদরের ঘটকা লেগেছিল তখনই তারপর সমস্ত বিচিত্র ব্যাপার ঘটতে শুরু করল একে একে মূর্তির তলা থেকে এক জীবন্ত মানুষ বেরিয়ে এলো রাজকুমারী তার গলায় মালা দিলেন আর সবশেষে বিকট এক অপার্থিব শব্দ হয়ে সভা ধোঁয়াচ্ছন্ন হয়ে গেল লম্বদর এমনিতে স্থির বুদ্ধি মানুষ কিন্তু তারও কেমন যেন সব তালগোল পাকিয়ে গেল ওদিকে রাজাদের অবস্থা সত্যি শোচনীয় এরকম আকাশ ভেদী শব্দ তারা জীবনে কখনো শোনেননি তাদের হাত পা একেবারে শিথিল হয়ে গেছে তারা কেউ হামাগুড়ি দিয়ে কেউ গুটিগুটি পায়ে সভা থেকে পালানোর উপক্রম করছে রাজকন্যার পলায়মানা সখীরা চিৎকার করতে করতে তাদের ঘাড়ের উপর পড়ে যাচ্ছে কিন্তু কেউই কোনো ভূক্ষেপ করছে না সবচেয়ে দুর্গতি হয়েছিল মহারাজ লক্ষীকর্ণের ক্রুদ্ধ রক্তপিপাসু মন নিয়ে হাতে বিগ্রহ পালের দিকে হঠাৎ আঘাতে তিনি মুখ থুবড়ে পড়ে গেলেন ক্রোধের জায়গায় তখন তার সারা শরীর জুড়ে ভয় তার মনে পড়ে যাচ্ছিল সেই পিশাচের কথা দীপঙ্করের পিসাচুর এখানেও এসে জুটেছে অগ্নিকন্দুকের শব্দ শুনে উপস্থিত সেই আবর্তে আচমকা পড়ে যায় লম্বদর ভিড় তাকে ঠেলতে ঠেলতে নিয়ে যায় পেছনের দরজার দিকে কিছুক্ষণ দরজা পেরিয়ে সে বাইরে এসে দাঁড়াল নির্জন ভিড় নেই সেরকম কিন্তু ওকি দূরে নিচে দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে শিল্পী মধুকর একটা ঘোড়ার পিঠের উপর বসে আছে আর বান্ধুলিকে টেনে নিজের কোলের কাছে তুলছে বান্ধুলি তিল মাত্র আপত্তি করছে না বরং সেও ঘোড়ার পিঠে উঠতে অত্যন্ত আগ্রহী बान्धुली एक तकाल घोड़ारीठे बस अन्य गला जड़िए धरल अन घोड़ार लागाम कषे टोड़ा ट हरिणर मत लाफ दिए निमेषे अदृश्य हो गल ছুটতে ছুটতে লম্বদর দাঁড়িয়ে পড়েছে সে জানে ঘোড়ার পেছনে ছুটে সে ধরতে পারবে না। সে চোখ ঘুরিয়ে দ্বিতীয় ঘোড়া দিকে তাকালো। এটা কার ঘোড়া এখানে কেন দাঁড়িয়ে আছে জারি হোক এর পিঠে চড়ে ওদের ধরা যাবে কি হঠাৎ পিছনে শব্দ শুনে সে ফিরে তাকালো बान्धुली के लिए मधुकर पाली से राजकुमारीग्रह पाल पाला घोड़ा टा तड़ घोर षड़ चक्रांत লম্বদর আর কোনো চিন্তা করল না ষাঁড় যেভাবে প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করে সেভাবে দিকবিদিক শূন্য হয়ে বিগ্রহ আর যৌবনশ্রীর দিকে ছুটল লম্বদর তাদের কাছে গিয়ে যৌবনশ্রীর পায়ের তলায় আছড়ে পড়ল তারপর সমস্ত শক্তি দু হাতে জড়ো করে রাজকুমারীর পা দুটো চেপে ধরে চিৎকার করতে লাগল লম্বদর এমনভাবে যৌবনশ্রীর পা চেপে ধরেছে যে তিনি নড়তে চড়তে পারছেন না ব্যাকুল চোখে বিগ্রহপালের দিকে তাকালেন তিনি বিগ্রহের হাতে যদি তরোয়াল থাকত তাহলে করতেন তিনি কিন্তু প্রাণপণে যৌবনশ্রীর হাত ধরে টানতে লাগলেন কিন্তু বৃথা চেষ্টা লম্বদর কাঁকড়ার মতো যৌবনশ্রীর পা আঁকড়ে রয়েছে বিগ্রহপাল তার হাতে পা দিয়ে আঘাত করলেন সজরে लम्बर आचाते लगल स्वयं सभार दरजा दिए लक्षी कर्ण बैरिए भय केटे पेचन पेचन आक जन राजाओ आ सकल हाथ तरवाल जौवनश्री और विग्रहपाल के देखे रे रे सब देशेदी एगिए इलें আর তুমি আমার যা আবার হবে তুমি যাও না আমার কথা শোনো কুমার পিতা আমাকে হত্যা করবেন না আমি তোমার জন্য প্রতীক্ষা করে থাকবো তুমি পরে এসে আমাকে নিয়ে যাও যাও বিগ্রহপাল বুঝলেন নিরস্ত্র অবস্থায় মৃত্যুবরণ করা নির্বুদ্ধিতা লক্ষ্মীকর্ণ ও অন্যান্য রাজাদের দিকে তাকিয়ে বলে উঠলেন বেশ তাই হবে আমি আবার আসবো কিন্তু একলা আসবো না সৈন্য সামন্ত নিয়েই আসবো তারপর চৌবনশ্রীর হাত ছেড়ে ছুটে ঘোড়ায় উঠে পড়লেন তার ঘোড়া নিমেষে অন্ধকারে মিলিয়ে গেল শিকার হাত ছাড়া হয়ে গেছে দেখে লক্ষ্মীকর্ণ ব্যর্থ হুঙ্কার ছাড়লেন তারপর কন্যার দিকে ফিরে জ্বলন্ত চোখে বললেন ছিল তুই বংশের মুখে এইভাবে কালি দিলি আজ তোকে কেটেই ফেলব তিনি তরোয়াল তুললেন বটে কিন্তু কাটা হল না অন্য রাজারা তাঁকে আটকালেন সমস্ত রাজা মিলে লক্ষ্মীকর্ণকেই ভর্সনা করতে লাগলেন যার কন্যা গুপ্ত প্রেমে লিপ্ত সে স্বয়ংবর সভার আয়োজন করে কোন লজ্জায় যে নিজের বংশের উপর দৃষ্টি রাখতে পারে না সে রাজ্য শাসন করতে চায় কোন স্পর্ধায় ইত্যাদি ইত্যাদি মহারাজ মাথা নিচু করে সব শুনলেন কোনো উত্তর করলেন না রাজারা বিদায় নিলে তিনি যৌবনশ্রীর হাত ধরে রাজপুরীতে চলে গেলেন অনঙ্গ বান্ধুলিকে ঘোড়ার পিঠে নিয়ে পৌঁছল সোন নদীর ঘাটে ঘাটে অন্য কোনো নৌকো নেই লোকজনও নেই কিন্তু তাদের নৌকো প্রস্তুত আছে এমন সময় পেছনে ঘোড়ার খুরের শব্দ বিগ্রহপাল আসছেন কিন্তু একই একা তাকে একা আসতে দেখে অনঙ্গ জিজ্ঞেস করল এক কোথায় তাকে আনতে পারলাম না অনঙ্গ বান্ধুলি ও বিগ্রহপাল উঠে পড়ল নৌকয়ে নৌকো ঘাট ছেড়ে চলতে শুরু করেছে লক্ষ্মীকর্ণের দল এখনো এসে পৌঁছতে পারেনি কিংবা হয়তো আর আসবে না যৌবনশ্রীকে তো তারা পেয়ে গেছে এখন তার কি হবে কে জানে ভাবতে ভাবতে বিগ্রহ পাল এসে দাঁড়ালেন নৌকোর ছাদে তার পাশে অনঙ্গ দূরে সোন নদীর ঘাটে পড়ে রইল কিছু ব্যর্থ জল্পনার চিহ্ন মহারাজ লক্ষ্মীকর্ণ যৌবনশ্রীকে হাত ধরে টেনে নিয়ে চললেন অন্তপুরে সঙ্গে আছেন জাতবর্মা তিনি নানাভাবে শ্বশুরমশাইকে বোঝানোর চেষ্টা করলেন যে কন্যা যার গলায় বড়মাল্য দিয়েছেন তাকেই গ্রহণ করা উচিত লক্ষ্মীকর্ণ এই কথা গ্রাহ্য না করে কন্যাকে নিয়ে গেলেন নিজের শয়ন কক্ষে তারপর নানা প্রশ্ন করতে লাগলেন কোথায় তোর সঙ্গে দেখা হয়েছিল বিগ্রহবলের বল কে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন নীরবে উত্তর না পেয়ে কর্ণ বেশ খানিকটা দাপাদাপি করে শেষে বললেন হ্যাঁ হ্যাঁ বিশ্বাসঘাতিনী তুই যেমন রাজাদের সামনে আমাকে আজ অপদস্থ করলি আমিও তেমনই তোকে শাস্তি দেব এই ঘরে তুই সারা জীবন বন্ধ থাকবি আজ থেকে এই ঘর তোর কারাগার এই ঘর দ্বার রক্ষীকে ডেকে কড়া পাহার নির্দেশ দিয়ে তিনি মাতৃদেবী অম্বিকার ঘরে গেলেন তিনি বুঝেছিলেন রাজপরিবারের অনেকেই এই ষড়যন্ত্রে লিপ্ত আছেন তার মধ্যে মাতৃদেবী অন্যতমা ঘরে ঢুকে লক্ষ্মীকর্ণ হুঙ্কার ছাড়লেন আপনি যে ষড়যন্ত্র করেছিলেন তা কিন্তু সফল হয়নি অম্বিকা দেবীর মুখে উদ্বেগের ছায়া পড়ল তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে বিগ্রহপাল কুকুর শাবকের মতো পালিয়েছে যৌবনেত্রীকে নিয়ে যেতে পারেনি তাকে আমি ঘরে বন্দি করে রেখেছি যতদিন ও বেঁচে থাকবে ওকে বন্ধ করে রাখব। আর যারা সরযন্ত্র করেছে তাদের সবাইকে আমি শেষ করবো অম্বিকা দেবীর চোখে মুখে বিশেষ পরিবর্তন হল না শুধু লক্ষ্মীকর্ণ দরজা দিয়ে বেরিয়ে আসতে আসতে শুনলেন তোর স্বয়ংবাদ সভাও পণ্ড হয়েছে লক্ষ্মীকর্ণের ক্রোধ দাবানলের মতো জ্বলে উঠল নেহাত হত্যা পাপ আর এই মূর্খ প্রজারা বুড়িকে ভালোবাসে নইলে কয়েকবার উত্তপ্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলে লক্ষ্মীকর্ণ প্রস্থান করলেন সূর্যাস্তের পর লম্বদর ফিরে এল বাড়িতে ক্লান্ত অবসন্ন দেহে বেতসী দাঁড়িয়েছিল দরজায় স্বয়ম্বর সভায় কি যেন একটা গোলমাল হয়েছে সে শুনেছিল কিন্তু লম্বদরের শ্রান্ত মুখ দেখে সে আর কোনো প্রশ্নই করল না হাত ধরে তাকে ঘরে নিয়ে গেল তুমি ঘরে গিয়ে বসো আমি খাবার নিয়ে আসছি ঘরের মধ্যে ঘন অন্ধকার লম্বদরের মনে হল এ জগতে কেউ কারো নয় জীবন শূন্য তার বুকের মধ্যে একটা অবশ বেদনা হৃৎস্পন্দনের সঙ্গে ধুক করতে লাগল বেতষী খাবার নিয়ে এসে বলল এসো আমি খাইয়ে দিই লম্বতর কোনো কথা বলছে না খাওয়া শেষ হলে বেতষী আবার বলল তুমি সৌ আমি তোমার মাথায় হাত বলিয়ে দিই লম্বদর শুয়ে পড়ল চোখ বন্ধ করল বেতী তার মাথার কাছে বসে চুলের মধ্যে আঙুল চালাতে লাগল ধীরে ধীরে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল লম্বর সংসারে কোনো কিছুরই অর্থ হয় না রাজকার্য গুপ্তচর বৃত্তি বান্ধলি সব অলিক মিথ্যা পূর্বদিকে চাঁদ উঠেছে পূর্ণিমার চাঁদ চাঁদের আলো জানলা দিয়ে এসে পড়ছে বিছানায় সেই আলোতে লম্বদরের মুখের দিকে তাকিয়ে বেতষী আর আত্মসম্বরণ করতে পারল না নিচু হয়ে লম্বতরের মাথাটা বুকে চেপে ধরল লম্বতর চমকে উঠে চোখ খুলল হে কি চাঁদের আলোয় ঘর ভেসে যাচ্ছে তার মনে হল সে যেন এক অন্ধকারময় দুঃস্বপ্ন থেকে জেগে উঠছে এত আলো আছে পৃথিবীতে আলো আছে স্নেহু মমতা আছে আর আছে আপন জন একান্ত আপনার জন যে সব সুখে দুখে জীবনে মরণে শুধু তারি তবে কিসের জন্য এত ক্ষোভ হাত বাড়িয়ে লম্বদর বেতসীকে টেনে বুকের কাছে পরদিন প্রভাতে জাতবর্মা সস্ত্রিক স্বদেশে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অম্বিকা দেবী যৌবনশ্রীকে বিদায় জানিয়ে বীরশ্রী রথে উঠলেন ঠিক হল পথে ওরা একবার পাটলিপুত্রে যাবেন বিগ্রহ পালের সঙ্গে দেখা করবেন সোন নদীর ঘাটে পৌঁছে দুজন বিষণ্ন মনে নৌকোয় উঠলেন নৌকো ছেড়ে দিল অন্যদিকে তিন দিন নদীপক্ষে যাত্রার পরে চতুর্থ দিনে বিগ্রহপাল পাটলি পুত্রের রাজঘাটে পৌঁছলেন পথে তারা সেভাবে বিশ্রাম নেননি কাছে লক্ষ্মীকর্ণ এসে পড়ে এই ভয়ে মহারানী পুত্রের মুখ দেখেই বুঝেছিলেন কিছু একটা ঘটেছে কিন্তু তিনি কিছু জিজ্ঞেস করবার আগেই বিগ্রহপাল বলে উঠলেন মা দেখো অনঙ্গ কি সুন্দর বউ এনেছে বান্ধুলি মহারানিকে প্রণাম করল থাক মা মহারানী আনন্দে তাকে কাছে টেনে নিয়ে বললেন কি সুন্দর বউ এমন বউ কোথায় পেলিরে রে অনঙ্গ অনঙ্গ কিছু বলার আগে বিগ্রহ বললেন সব পরে শুনবে ওদের এখনো বিয়ে হয়নি তোমাকে বিয়ে দিতে হবে কিন্তু আগে এদিকে সংবাদ বলো মহারাজ কেমন আছেন মহারাজ অসুস্থ অসুস্থ কিছু দিন থেকে শরীরটা ভালো নেই তোর তার কাছে যা তিনি তোদের আসার খবর পেয়েছেন বিগ্রহ আর অনঙ্গ মহারাজের স্বয়ন কক্ষে গিয়ে তাঁকে প্রনাম করল মহারাজ পাল শয্যা ছেড়ে উঠে বসলেন তারপর বিগ্রহ পালকে জিজ্ঞেস করলেন কোথায় কোথায় গিয়েছিলেন না বিগ্রহ সমস্ত কথা খুলে বললেন মহারাজকে শুনে উত্তেজিত হয়ে মহারাজ বললেন যৌবনশ্রী স্বয়ংবর সভায় তোর গলায় বড় মাল্য দিয়েছে तभी तो हमारुत्रधू लक्ष्मीकर्ण ताटके रेखे को स्पर्धा देखने लक्ष्मीकर्णर का दूध पाठ से हमारे पुत्रवधू के पाठिए ना देख रहे महाराज महाराज महाराज अपनी शांत हन आप शर असुस्थ क्या महाराणी আমার ঘরের লোককে আটকে রাখে এমন সাধ্য কারণেই প্রয়োজন হলে যুদ্ধ হবে কিন্তু আপাতত বান্ধলী আর অনঙ্গুর বিয়েটা দিয়ে দিই অনেকদিন বাড়িতে তো কোনো উৎসাহ দুদিন পরে বীরশ্রী ও জাতবর্মা এসে উপস্থিত হলেন অনঙ্গ আর বান্ধুলির বিয়ে হল মহা সমারোহে উৎসবের উত্তেজনা প্রশমিত হলে নয়পালের শয়ন কক্ষে কূটনৈতিক সভা বসল সভায় উপস্থিত কেবল পাঁচজন নয়পাল বিগ্রহপাল অনঙ্গ বর্মা ও সচিব যোগ দেব নয় পালের মানসিক উত্তেজনা এখন অনেকটা স্থির হয়েছে শান্ত স্বরে বললেন দেখো আমি বৃদ্ধ হয়েছি আমার আয়ু শেষ হয়ে এসেছে তোমরা নবীন আজ নয় কাল রাজ্য শাসনের ভার তোমাদের ওপর এসে পড়বেই তোমরা বলো এখন আমাদের কর্তব্য কি বর্মা বললেন আমি আমার শ্বশুরমশাইকে যদ্দূর চিনি দুধ পাঠিয়ে কোনো লাভ হবে না অন্য কোনো কৌশল নেওয়া সম্ভব নয় শ্বশুরমশাই সাবধান হয়েছেন যৌবনশ্রীর ঘরে এখন কড়া পাহারা গোটা রাজপুরি ঘিরেই কড়া পাহারা রয়েছে তাহলে তো যুদ্ধ ছাড়া আর কোনো উপায়ই থাকে না যদিও আমি যুদ্ধের পক্ষে নই তবু যুদ্ধ যদি করতেই হয় অমত আমার নেই বিগ্রহ নির্বাক কথা বলল না সকলেই নীরব দেখে জাত বর্বা বললেন মহারাজ আপনাকে মন্ত্রণা দেওয়া স্পর্ধা নেই কিন্তু অবস্থা যা দাঁড়িয়েছে যুদ্ধ ছাড়া যৌবনশ্রীকে উদ্ধার করা সম্ভব নয় এবং যুদ্ধ যদি করতেই হয় তবে যত শীঘ্র সম্ভব প্রস্তুত হওয়া প্রয়োজন এই মুহূর্তে শ্বশুরমশাই একটু বিপাকে পড়েছেন স্বয়ম্বরে যেসব মিত্র রাজারা এসেছিলেন তারা সকলেই অত্যন্ত অসন্তুষ্ট হয়ে ফিরে গেছেন এখন আপনি চেদি রাজ্য আক্রমণ করলে তাঁরা কেউ সাহায্য করতে আসবেন না মশাই ভয় পেয়ে আপনার হাতে যৌবনশ্রীকে অর্পণ করবেন নয়পাল এই প্রস্তাবে প্রফুল্ল হলেন ঠিক হলো তিনি বর্মার পিতার কাছেও যুদ্ধে সাহায্যের জন্য পত্র লিখবেন সাত দিন পরে বীরশ্রী ও জাতবর্মা বিদায় নিল পাটলিপুত্র থেকে স্বয়ংবর শেষ হয়েছে বেশ কিছুদিন ত্রিপুরি নগরীর জীবনযাত্রা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে কিন্তু রাজপুরীর অন্ধরমহল এখনো স্বাভাবিক হয়নি যৌবনশ্রী বন্দিনী নিজ কক্ষে একা একা दिन काटे तो रत काटेना दासी खबर रेखे जाए क्ते बसें कूरे सर रेखे दें महाराज लक्ष्मीकर्ण अवस्था सब चे मतदी जापमान और लाछना तभी भावे मर्मे प्रवेश करतो अवस्थाय যুদ্ধ ছাড়া তার মনে কোনো শান্তি নেই মন্তুলিরা তাকে বুঝিয়েছেন মগদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে পরিপূর্ণভাবে প্রস্তুত হওয়া দরকার কিন্তু এখন রাজকোষের অবস্থা খুব একটা ভালো নয় আর তাছাড়া এখন দরকার হলেও মিত্র হিসেবে কোনো রাজাকে তিনি পাশে পাবেন না লক্ষ্মীকর্ণ অবশ্য এসব যুক্তি মানতে নারাজ एक विग्रह पाल के मगधे दूध इस दाबानले महाराज बज्रकुद घोषणा दूध के विदाय कर मंत्रीगण राज मानसिक अवस्था बुझे उच्चवाच्च करल रणसजा शुरू हल যুদ্ধের কথা অম্বিকা দেবীর কানে গিয়েও পৌঁছল শরীর অশক্ত হলেও চিন্তা করবার যথেষ্ট শক্তি তার আছে তিনি দিন ধরে একাগ্রভাবে চিন্তা করলেন হঠাৎ মনে পড়ে গেল বিগ্রহ পাল ত্রিপুরিতে এসে জ্যোতিষী রন্তিদেবের বাড়িতে লুকিয়েছিল তিনি পথ দেখাতে পারেন অম্বিকা দেবী পুত্রকে ডেকে পাঠালেন লক্ষ্মীকর্ণ ভাবলেন মাতৃদেবী নিশ্চয়ই যুদ্ধের নামে ভয় পেয়েছেন এবার কাকুতি মিনতি করবেন অম্বিকা দেবী কিন্তু কান্নাকাটি করলেন না লক্ষ্মীকর্ণ এলে তাকে বললেন জ্যোতিষকে পাঠিয়ে দে দেবে মরব জানতে চাই আমার সভা পণ্ডিত নেই আমি তাকে দূর করে দিয়েছি তোর সভা পণ্ডিত চাই না তার জ্ঞান বুদ্ধি তোর মতো হবে স্পষ্টবাদী পাণ্ডিত্য আছে এদিকে রন্তিদেবও যে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে সমানভাবে লিপ্ত আছেন তার লক্ষ্মীকর্ণ ঘূর্ণাক্ষরেও জানতে পারেননি রন্তিদেবকে খবর পাঠানো হল রন্তিদেব এলেন সন্ধ্যাকালে লক্ষ্মীকর্ণ তাকে ভদ্রভাবেই সম্ভাষণ করলেন বললেন হুম দেখুন আমি যুদ্ধযাত্রা সংকল্প করেছি গণনা করে দেখুন ফলাফল ভালো হবে কি না রন্তিদেব গণনা করে বললেন মহারাজ গণনায় বড় বিচিত্র ফল পাচ্ছি আপনার এই যুদ্ধযাত্রায় জয় কিংবা পরাজয় কিছুই হবে না মানে তা কি করে সম্ভব কি করে সম্ভব তা জানি না মহারাজ গণনায় যা পেলাম তাই বলছি হুম। পরাজয় হবে না বলছ প্রাণের আশঙ্কা নেই না মহারাজ হুম ভালো ভালো যদি আপনার গণনা সত্য হয় এই অভিযান থেকে ফিরে এসে আমি আপনাকে আমার সবা জ্যোতিষী করব মহারাজের অনুগ্রহ কর্ণ দক্ষিণা দিয়ে তাকে বিদায় করার সময় অম্বিকা দেবীর কথা মনে পড়ায় বললেন মাতৃদেবী একবার আপনাকে স্মরণ করেছেন ওনার মৃত্যুকাল জানতে চান একবার দেখা করে যাবেন রন্তিদেব অম্বিকা দেবীর ঘরে পৌঁছলে অম্বিকা দেবীর চোখের ইঙ্গিতে সেবিকাদের বিদায় করলেন তারপর তুমি তো সবই জানো এখন আমার কথা মন দিয়ে শোনো লক্ষ্মীকর্ণ যৌবনশ্রীকে ঘরে বন্ধ করে রেখেছে কিন্তু সে শীর্ষই বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করবে তখন আমাকে আর যৌবনশ্রীকে সঙ্গে করে নিয়ে যাবে আমাদের দুজনকে চোখের আড়াল সে করতে চায় না এই সংবাদ বিগ্রহকে জানানো প্রয়োজন তুমি যত শীঘ্র সম্ভব পাটুলি পুত্রে গিয়ে সব কথা বিগ্রহকে জানাও আর বলো লক্ষ্মীকর্ণ যখন আমাদের নিয়ে ভগতে উপস্থিত হবে তখন যেন সে কৌশলে যৌবনাকে নিয়ে যায় আমি তাকে প্রকারের সম্ভব সাহায্য করব নাতনিকে একবার এই সংবাদটা দিয়ে তো সে রিদেব অম্বিকা দেবীর আশীর্বাদ নিয়ে রাজপুরি থেকে বিদায় নিলেন দিন তিনেকের মধ্যে রন্তিদেব স্ত্রী পুত্র কন্যা নিয়ে নৌকা যোগে যাত্রা করলেন বন্ধু প্রতিবেশীদের বলে গেলেন তীর্থযাত্রায় যাচ্ছেন তবু মন তার খানিক বিষণ্ন কে জানে আর ফিরতে পারবেন কিনা রন্তিদেব পাটলিপুত্রে পৌঁছে সমস্ত সংবাদ জানালেন বিগ্রহপালকে তারপর গেলেন বীরশ্রীর কাছে তাকেও জানালেন লক্ষ্মীকর্ণের যুদ্ধের সংবাদ জাতবর্মার পিতা বজ্র বর্মা বললেন তিনি এই যুদ্ধে ধর্মের পক্ষে অর্থাৎ মগধের পক্ষে জ্যৈষ্ঠ মাসের নির্দিষ্ট তিথিতে মহারাজ লক্ষ্মীকর্ণ চতুরঙ্গ সেনা সাজিয়ে যুদ্ধযাত্রা করলেন রাজমাতা অম্বিকা ও রাজকুমারী যৌবনশ্রী চলেছেন আলাদা আলাদা পালকিতে শাঁখ ডঙ্কা বাজিয়ে বিপুল বাহিনী ত্রিপুরি থেকে বিদায় নিয়ে মগধের অভিমুখে চলল অন্যদিকে পাটলিপুত্রেও রণসজ্জা সম্পূর্ণ হয়েছে যুদ্ধের উদ্যোগ আয়োজনের মধ্যে যৌবনশ্রীকে উদ্ধার করার পরামর্শ চলছে মন্ত্রণাচক্রে রয়েছেন বীরশ্রী জাতবর্মা বিগ্রহ অনঙ্গ ও বহু আলোচনা ও জল্পনার স্থির হয়েছে। দুই সৈন্যদল যখন পরস্পরের সম্মুখীন হবে তখন বীরশ্রী অম্বিকা দেবীর সঙ্গে দেখা করতে যাবেন রন্তিদেব রাজবৈদ্যের কাছ থেকে একটি অতি দুষ্প্রাপ্য চৈনিক ওষুধ সংগ্রহ করেছেন যার নাম ওহিফেন যাকে আফিমও বলা হয় এটা বিষও বটে আবার ঔষধও বটে অধিক সেবনে মৃত্যু কিন্তু অল্প সেবনে অনিদ্রার মহৌষ এই বস্তুটি যৌবনশ্রীর উদ্ধার কাজে প্রয়োজন হবে তারপর একদিন দ্বীপ্রহরে মগধের সৈন্যদল শাঁখ ডঙ্কা বাজিয়ে যাত্রা শুরু করল মহারাজ নয়পাল অসুস্থ মহারানী তাঁকে যুদ্ধক্ষেত্রে যেতে দিলেন না নয়পাল পুত্রকে আলিঙ্গন করে বিদায় জানালেন সেনা দলের মাঝখানে রয়েছে এক পুষ্প রথ রথ চালাচ্ছেন বীরশ্রী পাশে বান্ধটি রথের দুপাশে বিগ্রহপাল ও জাতবর্মা ঘোড়ার পিঠে চলেছেন আর রথের পেছনে চলেছে অনঙ্গ এ যেন কোনো সাধারণ যুদ্ধযাত্রা নয় এ এক অপূর্ব শোভাযাত্রা সোন নদের পূর্বতট লক্ষ্মীকর্ণ সৈন্যদের সাময়িক বিশ্রামের নির্দেশ দিয়ে নিজেও খানিক ফলাহার করছেন সেনা সেনাবাহিনীও খানিক আহার বিশ্রাম সেরে নিচ্ছে এমন সময় সামনে ধুধু প্রান্তরের ওপার থেকে করকর শব্দ শোনা গেল মহারাজ লক্ষ্মীকর্ণ বুঝলেন শত্রুপক্ষ উপস্থিত তিনি বজ্রকণ্ঠে হুঙ্কার ছাড়লেন দেখছ কি সবাই ঢক্কা বাজাও সৃঙ্গ বাজাও আমার সৈন্যগণ প্রস্তুত আক্রমণ করব আর বিল্ব নয় সন্ধ্যার আগে অধম শত্রুকে আমরা ছিন্ন ভিন্ন করে দেব সৈন্যদল প্রস্তুত হলেও বাদ সাধল প্রকৃতি আচমকা সূর্যের মুখের ওপর ছায়া পড়ল জমদূতের মতো মেঘ ধেয়ে আসছে দেখতে দেখতে প্রচন্ড ঝড় এসে পড়ল সঙ্গে মুসল ধারায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হাতি ঘোড়া ভিজল সেনাবাহিনী ভিজে কাদা মহারাজ লক্ষ্মীকর্ণও ভিজলেন বড় বড় গাছের ডাল মরমড় শব্দে ভেঙে পড়তে লাগলো কিছু সৈন্যের হাত পাও ভাঙলো এই দুর্যোগে কে যুদ্ধ করবে সকলে সাময়িকভাবে যুদ্ধ চিন্তা ত্যাগ করল প্রায় দু ঘন্টা মাতামাতি চলার পরে ঝড় কেটে গিয়ে আকাশ পরিষ্কার হল কিন্তু আর কিছু পরেই সূর্যাস্তের সময় স্থির হলো দুই পক্ষ বনের মধ্যে রাত্রি যাপন করবে যুদ্ধ হবে আবার কাল সকালে দুই সৈন্যদল মুখোমুখি বসে আছে মাঝখানে প্রান্তরের ব্যবধান দুপক্ষই সতর্ক শালবন বাশবন ঘিরে রক্ষীরা পাহারা দিচ্ছে হঠাৎ শালবনের ভেতর দিয়ে একখানার রথ বেরিয়ে এলো। সঙ্গে কোনো বাহিনী নেই শুধু একখানা পুষ্প রথ রথটি কাছে আসতে বিস্ময় আরো বেড়ে গেল রথের চালক একজন স্ত্রী লোক সঙ্গে আর কেউ নেই অবশেষে রথটি এসে দাঁড়ালো লক্ষ্মীকর্ণের রক্ষীরা তাকে ঘিরে ধরল রক্ষীদের একজন সাহস করে জিজ্ঞেস করল দেবী আপনি কে এখানে কি প্রয়োজন বীরশ্রী রথ থেকে নেমে এলেন তারপর মৃদু হেসে বললেন তোমরা আমায় চেন না আমি মহারাজ লক্ষ বীরশ্রী একখানা জল ভর্তি তামার পাত্র হাতে নিয়ে বললেন হা করে দেখছ কি রথের মধ্যে ঠাকুরের প্রসাদ আছে বার করো আমি ঠাকুরাণীকে দেখতে এসেছি কোথায় তিনি আমাকে তার কাছে নিয়ে চলো একজন রক্ষী রথ থেকে এক প্রকাণ্ড থালা বের করে আনলো। তাতে স্তূপাকৃতি মিষ্টান্ন রক্ষী থালা হাতে বীরশ্রীকে পথ দেখাতে দেখাতে নিয়ে চলল বীরশ্রী যে শত্রু শিবির থেকে এসেছেন তার আদেশ যে অমান্য করা যেতে পারে এ কথা কারুর মনেও এল না শুধু তিনি চলে গেলে রক্ষীদের নায়ক ছুটল মহারাজ লক্ষ্মীকর্ণকে সংবাদ দিতে বীরশ্রী অম্বিকা দেবীর শিবিরে প্রবেশ করলেন অম্বিকা দেবীর নাতনিকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারপর দ্রুত চাপা কথাবার্তা বিনিময় হল ওদিকে লক্ষ্মীকর্ণ সংবাদ পেয়ে তীরবিদ্ধ বাঘের মতো লাফিয়ে উঠলেন ছুটে এলেন অম্বিকা দেবীর শিবিরে জল জল চোখে দাঁত চিপে জিজ্ঞেস করলেন বীরশ্রী কে তুই আমি ঠাকুর এসেছি তার জন্য গঙ্গা জল দেবতার প্রসাদ এনেছি শত্রুগুপ্তর তোকে পাঠিয়েছে আমাদের সন্ধান নেবার জন্য যা এখনই চলে যা আমার শহীদ থেকে যা নইলে নইদেব নইদে কি অম্বিকা দেবী বলে উঠলেন নিজের কন্যাকে হত্যা করবি लक्षीकर्ण सर्वांग ज्ले उठल रागे कथा को ना बीरश्री चोखे जल কেন আপনি আমাকে এত নিষ্ঠুর কথা বলছেন আমি কি আপনার কন্যা নই কন্যা শত্রুতা করেনি আপনি যৌবনশ্রীর সংবাদ সভা আহ্বান করেছিলেন সে নিজের মনোমত বড়ের গলায় মালা দিয়েছে এ তার দোষ আপনি কথা দিও কেন বিগ্রহপালকে সবাই আমন্ত্রণ জানাননি এ কি অপরাধ পিতা যারা আপনার একান্ত আপন আপনি তাদেরই পর করে দিয়েছেন কিসের জন্য মঙ্গল হবে পিতা আমরা আপনার সন্তান আপনি আমাদের প্রতি প্রসন্ন হন ক্রোধ ত্যাগ করুন ক্রোধ ত্যাগ করুন না যুদ্ধ হবেই। আমি বুঝেছি ধূর্ত নয় পাল তোকে পাঠিয়েছে আপনার যা ইচ্ছে তাই করবেন আমি আর চক্রস্বামীর প্রসাদ এনেছিলাম ভেবেছিলাম প্রসাদে আপনার মন প্রসন্ন হবে বীরশ্রী প্রসাদের থালা দুহাতে ধরে লক্ষ্মীকর্ণের সামনে এসে দাঁড়ালেন বললেন পিতা চক্রস্বামীর প্রসাদও আপনি গ্রহণ করবেন না চক্রস্বামীর প্রসাদ অর্থাৎ বিষ্ণুর প্রসাদ লক্ষ্মীকর্ণ ধর্মে বৈষ্ণব যুদ্ধের আগে ইষ্টদেবতার প্রসাদ প্রত্যাখ্যান করা উচিত নয় মহারাজ একখণ্ড মিষ্টি মুখে তুললেন বীরশ্রী বললেন যাই বাকিদের প্রসাদ দিয়ে আসে আমি বেশিক্ষণ থাকব না পিতা যৌবনের সঙ্গে দুটো কথা বলেই চলে যাব তাই যে কর্ণ বিরক্ত হয়ে প্রস্থান করলেন নিজের শিবিরে পৌঁছে শয্যায় শন করলেন ধূর তো নয় পাল বীরশ্রীকে পাঠিয়েছে সন্ধি করবার আশায় द्रा आच्छन्न हलन बीरश्री अम्बिका देवी शिविर रक्षी प्रसाद शेषनश्री शिविर पोछलें शिविर रक्ष हाथे प्रसाद दिए ढुके पड़ल भेतरे जौवनश्री के देखे बीरश्री हुई श्रीजौना যৌবনশ্রীর গাল বে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ল বীরশ্রী আবার বললেন আজ রাতে তোর সাথে থাকবার উপর মুখোমুখি বসে গল্প শুরু করলেন বেশ কিছুক্ষণ কেটে গেছে বীরশ্রী ঘাড় তুলে দেখলেন যৌবনশ্রীর শিবিরের রক্ষী বাইরে ঘুমে অচেতন তিনি যৌবনশ্রীর হাত ধরে শিবির থেকে বেরিয়ে এলেন নিকষ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না প্রদীপ জ্বালালে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় দুই বোন অন্ধকারে দৌড়তে লাগলেন ঊর্ধ্বশ্বাসে चले कि बोझा जा हाथ धराधरी छुटते छुटते बार कैक होचट खेल उठे चला शुरू कर लबू मगधे शिविर देखा जा सकाल अपेक्षा मोटे निरापद नए अद्भुत समस्या किंतु समस्या समाधान एल अद्भुत भाव विचित्र रूपे ঘন অন্ধকার হয়ে বোনের হাত চেপে ধরে বললেন ওই শোন যা শুনতে পাচ্ছিস যুবনশ্রী উদ্বেলিত হৃদয়ে বললেন হ্যাঁ পাচ্ছি বাঁশির শব্দ কে বাজাচ্ছে ছেড়ে দিদি আর তার পাশে দাঁড়িয়ে বিগ্রহ পাল আমরা এসেছি জাত বর্মা আর বিগ্রহ দুজনে সামনে ছুটে গেলেন যৌবনাকে এনেছি বিগ্রহ রুদ্ধলেন চৌবনশ্রী চৌবনা রাত্রি শেষে মহারাজ কর্ণ স্বপ্ন দেখলেন রণভূমিতে তিনি একা দাঁড়িয়ে আছেন সামনে অগণিত শত্রু সৈন্য মহারাজ শত্রুকে আক্রমণ করার আগে একবার পাশে তাকালেন देखें क्यों नहीं सैन्य दल शत्रुपक्षे जोग दिए महाराजे घुम भेगे गिथ्या अर्थहीन स्वप्न सूर्योदय हल्की आलस्य त्यागर उठे पड़ल आज युद्ध तर आदेशे रणडंका बेजे उठल्धुरू हो शिविर बक्षी घुम भांगल से घाड़ तुले देख लौवनश्री शा शून् राजकुमारी पाली भय तार हाथ पा ठंडा हुए মহারাজ জানতে পারলে তার যে কি হবে কে জানে রক্ষী প্রাণের ভয়ে রাজাকে কিছুই জানাল না রাজাও যৌবনশ্রীর অন্তর্ধানের খবর জানতে পারলেন না কোনোভাবে তার মাথায় এখন একটাই চিন্তা যুদ্ধ দুই সৈন্যদল অস্ত্র সুসজ্জিত হয়ে প্রান্তরের দুধারে সারি দিয়ে দাঁড়িয়ে আছে আকাশ ভেদ করে রণদুন্দুবি বাজছে মহারাজ লক্ষ্মীকর্ণের রথ ধীরে ধীরে এগিয়ে চলল সামনের দিকে আর তার পেছনে জয়ধ্বনি দিতে দিতে চলল তার সেনাবাহিনী प्राय संगे संगे मठ प्रांत रथ बल महाराज सारथी जिज्ञेस कर लिंक महाराज महाराज एक तो रथ चला कुमारी चौवनश्री लक्ष्मीकर्ण हतभम्ब सत्य तो যৌবনশ্রী বটে আর সাথে রয়েছে বিগ্রহপাল মহারাজ কিছুক্ষণের জন্য হয়ে বীরশ্রী যে এই জন্যেই এসেছিল সেটা বুঝতে আর তার বিলম্ব হল না সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল স্বপ্নের কথা বর্মা জাতবর্মা যৌবনশ্রী সকলেই তাকে ছেড়ে চলে গেছে এবার কি যারা আছে তারাও চলে যাবে এরপর লক্ষ্মীকর্ণের মনে যে প্রতিক্রিয়া হল তা বড়ই অদ্ভুত কুটিল মন এমনিতেই বাঁকা পথে চলে বিশেষত মহারাজ লক্ষ্মীকর্ণের মন শুধু কুটিল নয় জটিল বটে তিনি এক অভাবনীয় কাজ করলেন লক্ষ্মীকর্ণ বললেন সারথী রথ থামালেন পেছনে সেনার দলও দাঁড়িয়ে পড়ল ইয়াহ মহারাজ এক লাফে রথ থেকে নেমে হাতে তরোয়াল ছুঁড়ে ফেলে দিয়ে উন্মত্ত দৈত্যের মতো বিগ্রহ পালের রথের দিকে ছুটলেন বিগ্রহপালের রথও থেমে গেছে আকাশ ভেদী যুদ্ধের বাজনাও থেমে গেছে মহারাজ কি চাইছেন কিছুই বোঝা যাচ্ছে না তিনি কি সত্যি উন্মাদ হয়ে গেলেন বিগ্রহপাল রথ থেকে নামলেন লক্ষ্মীকর্ণের কি অভিপ্রায় তা জানা নেই কিন্তু তিনি অস্ত্র ত্যাগ করেছেন তাই তিনিও অস্ত্র ত্যাগ করলেন এদিকে যৌবনশ্রীও রথ থেকে নেমে এসে স্বামীর পাশে দাঁড়িয়েছেন যদি মরতে হয় দুজনে একসঙ্গে মরবেন পর মুহূর্তের মধ্যে অদ্ভুত ব্যাপার ঘটল মহারাজ লক্ষ্মীকর্ণ কন্যা আর জামাইকে টেনে নিলেন বুকে তার কণ্ঠ থেকে মেঘের গর্জনের মতো শব্দ নিঃসৃত হলো ধন্য ধন্য ধন্য আমার কন্যা আমার জামাই ধন্য তোরা ধন্য যুদ্ধ হলো না রক্তপাত হল না রণক্ষেত্র কোনো এক মায়াবী মন্ত্র বলে উৎসব ক্ষেত্রে পরিণত হল যে সৈন্যদল পরস্পর হানাহানি করতে উদ্যত হয়েছিল তারাই আনন্দে বিয়হল হয়ে একে অপরকে আলিঙ্গন করল বীরশ্রী অনঙ্গপাল বর্মা বান্ধবী সকলে ছুটে এলেন মহারাজ লক্ষ্মীকর্ড বললেন ওরে ওরে তোরা সবাই মিলে বুড়োকে ঠকিয়েছিস কেউ মুক্তি পাবি না সেখানে গিয়ে আমার জামাই সঙ্গে আমি আমার মেয়ে যৌবনার বিয়ে দেব সকলের চোখে আনন্দ চিকমিক করছে জ্যোতিষ আচার্য বলে উঠলেন <laughs> महराज, ना? की ना? <laughs> महराज के काछे निये हा, हा, हा, हा! आज के आमार राज ज तुम राज्योतिषी चलो जत वर्मा चलो विग्रहपाल प्रसाद चलोदारत्यमंच <laughs> যে কৌতুক নাট্যের অভিনয় হয়েছিল যে অভিনেতারা অভিনয় করেছিল তারা সকলেই সন্ধ্যার রাঙা মেঘের মতো শূন্য মিলিয়ে গেছে কোথায় যৌবনশ্রী কোথায় বিগ্রহ পাল অনঙ্গ লক্ষ্মীকর্ণ কিন্তু আজ প্রায় হাজার বছর পরে আবার সেই রঙ্গমঞ্চে একটা একটা করে দ্বীপ জ্বলে উঠছে সমস্ত কলাকুশলীরা প্রস্তুত অতীশ দীপঙ্কর দাঁড়িয়ে আছেন মহাবিহারের ছাদে দেখছেন পর্দা সরে যাচ্ছে আস্তে আস্তে আর দূরে সোন নদের ঘাটে জমাট বাঁধছে খণ্ড খন্ড সন্ধ্যার শুনছিলেন মির্চি নাইনটিএট এর বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুমি সন্ধ্যার পঞ্চম এবং অন্তিম পর্ব রেডিও রূপান্তর গোধুলি গল্প পাঠে মীর অতীশ দীপঙ্কর দেবাশিস রায়চৌধুরী মহারাজ লক্ষ্মীকর্ণদেব শ্রীব্রাত্ত বসু মহাধ্যক্ষ রত্নাকর শান্তি ও মহারাজ নয়পাল জগন্নাথ বসু আচার্য বিনয়ধর পুষ্পল বিগ্রহ পাল সোমক অনঙ্গপাল অগ্নি জাতবর্মা অনির্বাণ ভট্টাচার্য রাজকুমারী বীরশ্রী ইন্দ্রাণী রাজকুমারী যৌবনশ্রী অয়ন্তিকা বান্ধুলি গোধূলি বেতী শ্রী অম্বিকা দেবী এবং মহারাণী উর্মিমালা বসু লম্বদর উপসচিব যোগ দেব জ্যোতিষাচার্য রন্তিদেবের চরিত্রে এবং গল্পের সূত্রধার আমিদীপ অন্যান্য ভূমিকায় ওত্রী সম্রাট সৈকত অলঙ্কার মণিদীপ ও রিচার্ড শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন গোধুলি আলতমাশ ওত্রি এবং টিম অ্যাস্টারিস্ক পর্ব পরিচালনায় গোধুলি ইন্দ্রাণী এবং রিচার্ড সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী মিচি নাইনটি এই পয়েন্ট এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ সানন্দা চক্রবর্তীকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য আর সেই সঙ্গে একটা বড় ধন্যবাদ আপনাকে ধৈর্য ধরে এই গল্পে আমাদের সঙ্গী হওয়ার জন্য শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুমি সন্ধ্যার মেঘ পঞ্চম ও অন্তিম পর্ব